শীতকের সূচনা হলো বসে আছে কয়টা ভিত্তির উপরে শীতটা ঘেরে বসে আছে শীতকের সূচনা ইতিহাস কিভাবে আসলো এবং কয়টা ভিত্তির উপরে শীতটা গেড়ে আছে এই গাড়িটা দাঁড়িয়ে আছে একটা ভিত্তিক আছে না বাড়িটার চারটা পাঁচটা আটটা বস্তা দাঁড়িয়ে আছে না মেরুদণ্ডের হাট তার অচল হয়ে যাবে চলবে না একটা ভিত্তির উপরে স্তম্ভের উপরে একটা ফাউন্ডেশনের উপরে সবকিছু দাঁড়িয়ে থাকে আল্লাহটা ও একটা ভিত্তির উপরে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে সেটা কি এককত্ব একটা ভিত্তির উপরে এককত্ব এককত্বের উপরে আছে ইমানটা দাঁড়িয়ে আছে ইসলামটা দাঁড়িয়ে আছে একটা শিরকের ভিত্তি কি কিসের কোন ভিত্তির উপরে শীতটা দাঁড়িয়ে আছে ইতিহাস একটা কি বললাম কিসের মাধ্যমে এসেছে আর শিল্পের ভিত্তিটা কি যে ইতিহাসটা অনেকে বলে না অথবা জানেও না জানেও না জানেও না জানলেও দু চারজন বলেও না কারণ তাদের কাছে বিষয়টা স্পষ্ট প্রথম ইতিহাস প্রথম সূচনা আমাদের আদি পিতা আমাদের প্রথম পিতা আদম আলী ইস্তাল কা থেকে গন্ধম ফল খেয়েছিলেন তাই না ওরা টোটাল গন্ধব নেই ওরানো গন্ধব নেই আমাদের দেশে আমরা গদল শুনি আদম কান্দে গন্দম খেয়ে হাওয়া আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যেও না গাছটা গন্ধম গাছ কিনা তা আল্লাহ বলেনি আল্লাহ বলেছেন হা ইচ্ছা যারা ওই এই যে গাছ এই গাছের কাছে যেও না ওটা গন্ধম গাছ ছিল না আদৌ ছিল না কোনদিন ছিল না গন্ধম গাছ ছিল না সাধারণ শব্দের অর্থ হচ্ছে গাছ তো সাধারণ শব্দের অর্থ যদি গাছ করতে হয় তো গন্দম যখন লাগাচ্ছেন আর শব্দ সেটা মূল আরবি শব্দটা কোথায় আর আল্লাহ বলছেন যে ওইখান থেকে ছিল না ইসলামের ভিত্তি কি জানেন লাগিয়েছে আম গাছ লাগিয়েছে আম গাছ আশা করতেছে জাম ঘরবে সেই জাম আশা করতেছে জাম ঘরবে ওইখানে গিয়ে দেখে যে তাল ধরে আছে লাগিয়েছে আমরা করছে জাম ধরবে গিয়ে দেখে ওখানে যেও না ওই ডাক্তার কাছে যেও না গেলে তোমরা এই হয়ে যাবে গন্ধমও খায়নি ডাক্তার নামও গন্ধম নয় একটা অপরাধ সেখানে করলেন যার কারণে আল্লাহ তোলা তারা তাদেরকে নামিয়ে দিলেন চলে যাও জমিতে চলে যাও এবং জীবন বিধান যদি তোমরা জীবন বিধান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারো তাহলে তোমরা আবার ফিরত আসবে ইংলিশ চলবে এখানে ফিরে আসতে এখানে চলে আসার পরে আরেকটা অপরাধ হয়ে গেল তাদের মাধ্যমে নোয়াখালীতে মাদ্রাসার মুহাত্র সবাই চুল্লা বলছে এরতে যে পিছনে ছিল কিছু মৌলভীরা ওরা উঠতেতে বলে যে খেলার উপর আর কেন বললাম ইতিহাসের কিতাব নয় ইতিহাসের কথা বলে কোরআন রাষ্ট্রবিজ্ঞানের কথা নয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বলে কোরআন চিকিৎসা বিজ্ঞানের কিতাপ না কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কথা বলে কোরআন সামাজিক নীতির কিতাব নয় সামাজিক নীতির কথা বলেছেন এবং তার স্ত্রী যখন তিন চলে আসলেন আসার পরে তাদের উভয়ে নিলম ঘটলো হওয়া তাদের মুখে মা হওয়া আলাইহালাম হাওয়া তিনি প্রেগন্যারণ করলেন গর্ভ ধারণের দুইটা পর্যায়ে আল্লাহ তারা বর্ণনা করছেন যে প্রথম যখন হামালা খাতি পানা থামলানি তিনি যখন প্রথম গর্ব ধারণ করলেন ছোট হলো হালকা অনুভব করছেন এই হালকা গর্বটাকে নিয়ে তিনি চলাচলা করছেন সব চলাফেরা করছেন বুঝতে পারছেন না কারণ প্রথম অনেক নারী বুঝতেও পারে না আমি মাঝে মাঝে চিকিৎসা পেশার সাথে আগে জড়িত ছিলাম চার মাস হয়ে গেছে মেয়ে বুঝতেই পারছে না যে প্রেগনেন্ট পাঁচ মাস হয়ে গেছে বুঝতেই পারছে না হঠাৎ করে তার অনুভব হলো কি ব্যাপার এই সেই তো উনি প্রথম তখন বুঝতে পারছেন না হালকা কিছু এখানে অনুভব হচ্ছে হালকা একদম তিনি চলাচল করছেন সবকিছু নিয়ে চলাচল করছেন তিনি এরপরে কিছুদিন পরে পরে পেটা ভারী হয়ে গেছে তখন তিনি বুঝতে পারলেন এরা দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন এরা দুজন মিলে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন আর তারা দাওয়ালা দুজন দোয়া করা শুরু করলেন কি দোয়া করছেন আল্লাহর আল্লাহ যদি আমাকে আমাদের এরকম নয় সুস্থ সন্তান দাও লালাহা কুনান্ন মিনার সাহা কির আল্লাহ তাহলে আমরা উভয় তোমার সুক্রিয়া আদায়কারী বান্ধা হয়ে যাবো সুক্রিয়া আদায় আল্লাহ দিলেন কি দিলেন আল্লাহ তাদেরকে যা দিয়েছিলেন সেই বিষয়ে তারা শরিক করে আল্লাহ বলছেন দাল আল্লাহ আল্লাহ হচ্ছে সকল প্রকার সিরিখ থেকে মুক্তিটা কি হয়েছিল এবারতে শিখ তারা আল্লাহ তারা গাই করেছিল না গাইডুল্লা করেছিল মানমত করেছিল না গায়ে ঘরে জবাব করেছিল না কবর করেছিল না হুকুম মানার ক্ষেত্রে শিখ তারা যেমন ওইখানেও শয়দানের প্রবঞ্চনার শিকার হয়েছিলেন এইখানেও তারা শানের প্রবঞ্চনার শিকার হলেন প্রবঞ্চনার কি প্রথম যখন তিনি গর্ব করলেন প্রথম সন্তানটা আসতেছে আমি তোমাদের সেই পুরাতন বন্ধু যে তোমাদের সাথে জাননাতে একসাথে ছিলাম আমি এখানে তোমাদের সাথে আছি আর সাথে থাকবেন না থাকবেন আছে সে আল্লাহ থেকে অনুমতি নিয়ে এসেছে আমি এখানে তোমাদের সাথে আছি দেখো তুমি যে বর্গ ধারণ করেছো। তোমার এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তোমরা বলছে না এটা কখনো সম্ভব নয় আমরা তোমার এই কথা কখনোই মানবো না তুমি আমাদের পুরাতন একটা শত্রু তোমার কথা আমরা কখনোই মানবো না শয়তান হুমকি যে দেখো সন্তান যাই আসো আল্লাহ পরিপূর্ণ ভরসা দেখা গেল আল্লাহ তালা তাদের দিলে রাখলেন মৃত সন্তান প্রথম সন্তানটা মৃতই হলো মৃতই হল আপনারা বলবেন যে ওর ভিতরে আত্মা আসতে না এটা তো আল্লাহ ভালো জানে গাইব না তাই না তো জানো কি করে বলেন তো কি করে জানলো জন্য ভয় কি করে আর হলো তো তাই আমি কেন মানুষের ভিতরে প্রবেশ করে না মানুষের ভিতরে রেখে প্রবেশ করে না ওর ডাক্তার ভিতরে ঢুকা দেখতে যে না মরার ভিতরে ছয় মাস হওয়ার পর এখন মনে করেন যে বাড়ি কোন একটা দুর্গম এলাকায় মানুষের মরে পড়ে আছে আমরা কেউ জানি না কোন জিন সাধকের কাছে জিন এসে বলে দিল ওই এলাকায় এই ঘটনা ঘটেছে বিষয়টা তাই না এগুলি তো ওকে মনে করেন বিষয়টাকে এসে বললো নিতে হবে কিন্তু ওনার কেউ মানলেন না সন্তানটা হলো নিতে তার আল্লাহ সুক্রিয়া আদায় করলেন চলছে যদি না রাখো তাহলে তো আগেরটার পরিণতি জেনেছ আগেটা তো মরা হয়েছে এই দ্বিতীয়টা হবে হচ্ছে সিং বজানো সন্তান সিং হবে সিং সিং সন্তান হবে এবং এইটা ওনারা এই ধাপে এই ধাপে ও তারা অস্বীকার করে ফেললেন না চলবে না আমি তো গুরুত্ব এই ধাপে ও চলবে না তারা অস্বীকার করলেন অস্বীকার করার পরে দেখা গেল দ্বিতীয় সন্তান দাম নিতে এসেছে মা বাবা তো একটা যখন মরে দ্বিতীয়টার সময় মাজারে ফেলে যায় দ্বিতীয়টা সময় যদি নাম যায় মাঝারে তো দ্বিতীয়টা মরার পর তৃতীয়টা সময় মাজারে যাবে এবং ওইখান থেকে হজুর বলে দিবে তৃতীয়টা যখন আসবে এর নাম রাখবি মরণ আলী তাহলেই বেঁচে যাবে মরণ আলী সংসার আলী অজরত আলী এগুলো সব বলে দেয় আশ্রফ আলী সামিন এগুলো বলে বলছে যে যখন দ্বিতীয়টাও মারা গেল তখন নুনটা একটু নরম হয়ে গেল খারাপ লাগছে মা তো লাগাটাই স্বাভাবিক আবার যখন করলেন এসেও করছে বদমাইশটা আবার এসেও করছে এসে বলছে যে আমার কথা তো দুই দুইবার শুনলা না দেখো শুনবা এরকম হতেই থাকবে ইয়ার আর করা বন্ধুর কথা তো তোমরা শুনবা না খালি ওইটা ইমান আমার কাছে শুনবা না ইলিশ এসে বলছে যে নাম রাখতে বলেছি রাখো আর নাহলে কিন্তু এখনই মেরে দিব এখনই মরে যাবে নাম রাখতে বলছি রাখো নাহলে কিন্তু মরে যাবে সে নরম হয়ে বললেন নরম হয়ে নাম দিলে নাম আব্দুল্লা সামনে গিয়ে ক্রীড়া কঠনও কাটেনি কিছুই করেনি কি করেছে ওরা একটা কথা হ্যাঁ আব্দুল হালিফ দুর্বল হয়ে গেছে এবার উঠে ফিরিক নয় হচ্ছে আনুগত্য কথার মধ্যে আর এইরকম কথা তো আমরা প্রতিদিনই করি না শয়তানের কত কথা আনুগত্য করি বলেন তো বলাটা একদম একদম আনুগত্য করে চলছে প্রতিটা মুহূর্তে নিজে বড় সুফি চাই বড় বার লাগিয়ে বসে থাকে কিন্তু মাশাল শয়তান যা বলেন পুরাপুরি বাস্তবায়ন করেন পুরাপুরি বার্তবায় মূর্তি তো বসে বলেন শয়তানের কথা বার্ত দেওয়া তা করে মসজিদে বসে বসে ইংলিশে যে কানের মধ্যে শোনায় এতগুলো মসজিদে যেতে হবে নাকি আল্লাহ নবীর সামনে এসে বসার জন্য চেষ্টা করছে পড়েনি তো করছে এই ছিল প্রথম ঘাতের ইতিহাস সুতো না এরপরে আল্লাহুল এই তোমরা যে অংশীদার স্থাপন করছো তোমরা যে অংশীদার স্থাপন করছো শরিক করছো শিরিক করছো তোমরা কি কোনো কিছুতে সৃষ্টি করতে পেরেছ তোমাদের কেউ তো সৃষ্টি করা হয়েছে তোমরা তো পারো তোমাদেরকেই সৃষ্টি করা হয়েছে যা আছে কেউ তো সৃষ্টি করতে পারেনি বরং ওদেরকেই সৃষ্টি করা হয়েছে বলছেন যে সৃষ্টি করতে গিয়ে ওরা পরস্পর কাউকে সহযোগিতাও করতে পারে না একটা মাছির সৃষ্টি করতে পারবে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলছেন এই চিকিৎসা এখানে চলবে না সাথে সাথে একে এর অ্যাম্বুলেন্স এ করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো এবং তার একটা ডানা দরকার সারা পৃথিবীর থেকে ওখান থেকে ডানা এনে করা হচ্ছে করা হচ্ছে সাহায্য করতে পারেনি পৃথিবীতে জীবিত থাকার জন্য আদৌ নিজেকে সাহায্য করতে পেরেছে মহাসম পেরেছে তারপরে কি বলেন পেরেছে না নিজেরাও নিজেদেরকে সাহায্য করতে পারে এই কিসের দিকে সূচনা এই জন্য কেউ বলতে পারবে না যে আদমিদ ছিলেন নাকি আমি চলবে না এবার কোন সিঁড় ছিল না ছিল হচ্ছে একটা কথার অনুসরণ এবং সাথে আল্লাহ তাদেরকে তবা করিয়ে দিয়েছেন একদম শীত মুক্ত যেতে যেতে প্রায় তেরো চোদ্দটা জেনারেশন চলে গেল তেরো চোদ্দটা জেনারেশন এবং তারা হায়ার পেয়েছিল মাত্র তিরিশ পঁয়ত্রিশ বছর করে নাকি এ সময় মানুষের হায় বেঁচে ছিল না লম্বা সময় পেতো এক হাজার বছর এবং সেই যে শুরু হলো নূরাজের যুগে সেটা এখনো আছে কেমন পর্যন্ত স্থায়ী আগেরটা ছিল অস্থায়ী এসেছে চলে গিয়েছে এবং সেটা বড় সিঁড়ি ছিল না সিরকে আকালও ছিল না সিরকে আতবারের একদম নিম্ন পর্যায়ের ছিল একদম নিম্ন পর্যায়ের ছিল শুধুমাত্র কথা একটা অনুসরণ করে তো একদম স্থায়িত্ব রূপ লাভ করল ভিত্তি ঢুকে গেল নোয়াল সালাত যুগে একদম ভিত্তি গেড়ে গেল যেটা উপড়ে খালা সম্ভব হচ্ছে না থাকবে এগারে নাল কেমন নোয়ারে তার সমকালীন সময় তার পূর্ব যে যুগটা ছিল তার পূর্ব এক জেনারেশন বা দুই জেনারেশন আগে আগে অথবা তিনি যখন এসেছেন তার কিছুদিন পূর্বে সেখানে ইতিহাস পাবেন ওরা মানে আয়ার থেকে ইতিহাস গুলো পেয়ে যাবেন তোরা নো গেল এই অথ অধ্যায় আছে মনে থাকবে তো ইতিহাসের অভ্যায় সূচনা হলো ভাবে আল্লাহ তোর উপরে চলেছেন প্রায় তেরোটা জেনারেশন লম্বা লম্বা হায়াত খেতেনি তেরোটা জেনারেশন একদম পুরাপুরি তসিক তারা চলতো শিখ বুঝতোই না শিখ যে পূজা বুঝতোই এক তেরোটার পরে চোদ্দতম বুজুর্গ না বুজুর্গ শয়দানের সাথে ব্যবহার হয় বুজুর্গ শয়দানের সাথে ব্যবহার হয় সকর মুসিদ মুসিম হম এগুলো হচ্ছে পাঁচজন পালেসিন বান্দা ছিলেন এবং তারা ছিলেন তাও সে মারা গেল এই লোকগুলো মারা গেল আর আলেমরা যখন মারা যায় তখন জগৎটা একরকম অন্ধকার হয়ে যায় তাই না আজকে জন্য এত অন্ধকার কেমন করে চমকান অন্ধকারচ্ছন্ন একটা পরিবেশ আমরা বসবাস করছি তার এর দিকে যাই অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি ছোট্ট বাচ্চা ও বলে শান্তি নেই চার বাচ্চা টিচারের পরে আবার হুজুর আগে নাচ তারপর হচ্ছে হুজুর আলিপাত শেষ করার পরে অঙ্কের টিচার অঙ্কের টিচার শেষ হয়ে গেছে তারপর হচ্ছে নাটকের টিচার ও সারাদিন রাতে একটু সময় তারা তার থেকে অশান্তিতে যে কি করে আমি আর একটা জিন্দেশ থাকি আর মুরগিদের তো কথাই নাই যে ভাই কোন থেকে এই কোরআন গুলা আসলো কোরআন আদিব কোরআন আদিব আমাদের ধর্ম তো নতুন ধর্ম নিয়ে আসছে আমাদের এই পুরাতন বাচ্চাদের মানুষ হ্যাঁ দেশ অশান্তি আর অশান্তি এই অবস্থাতে এই অবস্থাতে যদি আল্লাহ তাও সেইকে নিয়ে একটা বিষয় সেইদের একটা বিষয় কিন্তু কেউ দাঁড়িয়ে যায় কারণ যে আল্লাহটা অসহীত মানে সে মানুষের উপর জরুম করতে পারে না সে দুর্নীতি করতে পারে না সে ব্যবচার করতে পারে না সে পাপাচার করতে পারে না তাদের ভিতরে শান্তি আর শান্তি আসতেই থাকে আসতেই থাকে তো এই যে লোকগুলো মারা গেলেন তাহলে পড়াশোনা করেন যতটুকু ছিল কিন্তু জ্ঞানের কিছুটা কুমদি দিছিল। যখন এই আলেমগুলা চলে গেল চলে যাওয়ার পরে ওদের যে বংশধররা ছিল এই বংশধরদের কাছে সেই যে দ্বারা উজ্বলছে এদের জেনারেশনের কাছে সন্তানদের কাছে এসে শয়দান বলছে সেই তোমাদের বাপ গুলো মারা গেল তোমাদের দাদারা মারা গেল। এদের কোনিচিহ নাতি নাত্যা কেউ চিনতে পারবে না জানবেই না যে কারা ছিল এটা কেমন কথা সব ভুলে যাবে এটা কেমন কথা দেখি হয় নাকি একদম ভুলে টুলে যাবে না আসলে তো এটা কথা যুক্তি সংগঠন আপনি এদের কাছে এদের স্মৃতিটাকে ধরে রাখার জন্য কি করা যাবে আমাদের কাছে তাহারের স্মৃতি আছে না মুহীদের স্মৃতি আছে না ধরে একটা মাধ্যম আছে না এই মাধ্যমটা যদি আমরা হারিয়ে ফেলি এখান থেকে যদি চলে যায় তাহলে একটা ভুলে পতিত হচ্ছি এই জ্ঞানটুকু শুধু এই জ্ঞানটুকু প্রথম জেনারেশনের এই জ্ঞানটুকু ছিল না যে কি করে আমরা স্ত্রীটাকে ধরে রাখবো বিশুদ্ধ জ্ঞানটুকু ছিল না সবাই এই জায়গাটা এসে বললো কাজ করো ওখানে একটা খুটি বা একটা পাথর অথবা একটা নেমপ্লেট লাগিয়ে যাচ্ছে খুটি পাথর নেমপ্লেট যাতে করে চেনা যায় যে এটা ওয়াদের কবর এটা সাওয়ার কবর এটা এমুসের খবর এটা নাগরের খবর কোন হেপাদত চলবে না নিষেধ আল্লাহ হেপাদত করছে না চলবে না শুধুমাত্র স্ত্রী কি চিহ্ন লাগিয়ে দো দেখেন না কিছু কিছু কবর আছে পাকা করে না কিছুই করে না কিন্তু আছে এটা অমুকের অমুকের পুত্র অমুকের পুত্র মানুষ চিনতে পারে এটা অমুকের খবর এতটুকুই দিয়ে নিল প্রথম কাজ ফলে তাদের কতটুকু জ্ঞান গিয়েছিল যে কিভাবে ধরে রাখো এতটুকু বুঝতে না প্রথম কাজ দিয়েছিল এই জেনারেশন চলে গেল তখন কি হবে তখন কি হবে আর এই চিহ্নটা শুধু কবলের উপরে এটা কেমন হয় দেখতে ভালো হচ্ছে না একটু শোভাবর্জন করা দরকার একটু শোভাব করা দরকার একটু দরকার এটা কিভাবে কি করা যায় কিভাবে কি করা যায় আমরা তো বুঝি না আত্মসমর্পণ করলো জানা কি করা যাবে একটা তোমাদের খাদেম ছিল এরা দাতা ছিল এই ছিল সেই ছিল এদের জন্য একটা স্মৃতিসৌধ নির্মাণ করো স্মৃতিসৌধ স্মৃতিসৌধ স্মৃতিসৌধ নির্মাণ করতে বললো স্মৃতিসৌধটা কি হবে আমরা তো পারি না তো না স্বজন হয়ে আসেনি বুজুর্গ হয়ে এসেছিল নার্জদের ময়দানে এসেছিল নার্জদের বুজুর্গেছিল তোমরা পারছ না ঠিক আছে এটার জন্য একটা শোক নির্মাণ করো স্মৃতি শোক স্মৃতি শোধ নির্মাণ করার জন্য নিজেই ট্রেন্ডার নিয়ে দিল ট্রিন্ডার শ্রোপ করা হলো নিজেই ট্রিন্ডার পাইলো নিজেই কাজটা করলো সেই করে আর বছরে একটা দিন গিয়ে তোমায় আমি বলবো না তোমার এই করবো না সেই করবো না খালি যাচ্ছে পুকুর আসতেছে মনের আকুতি মীরতি কুটতি সব দিচ্ছে স্মৃতি সর নির্মাণ করিয়ে দিল তারি তার স্তৃতি তিনি কত কাজ করে গিয়েছেন কত কাজ করে গিয়েছেন জীবন বিলিয়ে গেছেন স্মৃতিশোধ নির্মাণ করে দিল সঙ্গে স্মৃতিসৌধ নির্মাণ করা কার কাজের কাজ প্রত্যেক স্কুলে স্কুলে হয়ে যাওয়ার পরে এখন সরকার সিদ্ধান্ত নিচ্ছে প্রত্যেকটা মাদ্রাসাতেও বিষয় কারণ এটাতে থাকবে স্কুলে থাকবে আর মাদ্রাসায় সিরিজ থাকবে এটা পায় নাকি আল্লা না করে কদিন শুধু নির্মাণ এই খবরদার এখানে কিন্তু এবাদত করা চলবে না এখানে কিন্তু নজর মান্য কিছুই চলবে না সেটা শুধু সিটি সৌধ তাদের স্মৃতির খাতা এই সেই আমি এই জেনারেশনটা চলে গেল চলে যাওয়ার পরে থার্ড জেনারেশন তাদের কাছে শ্রদ্ধা করে যাবে দাদাকে শ্রদ্ধা করে না মানুষ বাপে শ্রদ্ধা করে না মানুষ শ্রদ্ধাটা করতে হবে শ্রদ্ধা নিবেদন করবে এখানে এসে একটা ফুল দিবে একটুখানি ধান মুস করে যাবে বছর একবার একটুখানি পানি টানি দিবে কার তোমরা কিছু জানো বলছে না জানা আমরা শুনেছি আমাদের পূর্ববর্তী অমুখ মুখ ছিল তোমরা জানো না এরা আল্লাহর অনেক অনেক অনেক পুণ্যবান ব্যক্তি ছিল কার মানুষ ছিল ছিল এবং এরা যদি আল্লাহ কাছে কিছু চাইতো আল্লাহ ফিরাত আল্লাহ ফিরা ফিরাম না এরা যদি কিছু চাইতো আল্লাহ তোমাদের পূর্ববর্তী যে লোকজন ছিল তারা তো এদের মাধ্যমে আল্লাহর কাছে চাইতো তোমার বাপ আর তোমার বাবে বা দাদারায় এদের মাধ্যমে আল্লাহর কাছে চাইতো তোমাদের এই পূর্বপুরুষদের মাধ্যমে এরা যে সালেহান ছিল এদের মাধ্যমে আল্লাহর কাছে চাইতো এসে মাঝে মাঝে বিভিন্ন মান্য দিবা শপথ করবা এই করবা সেই করবা এদেরকে এই শবক দিয়ে গেল দাস দিয়ে গেল দাস দিয়ে যাওয়ার পরে এরা দেখে বছরে আসে তিন মাস করে একবার আছে বিশ্ব আটদোহা দিবস শ্রমিক আটদোয়া দিবস আতপা দিয়ে এটাও একটা দিবস আল্লাহ কদিন পরে টয়লেট দিবস এই দিবস এর মতো হয়েছে সেনিটারি দিবস বছরের দিবস দিবসের শেষ হচ্ছে না তো ওদেরকে এখন যায় তখন এখন স্কুল থেকে বাধ্য করে পিঠি টিচারদের নিয়ে হয় কদিন আগে এক বেকার মৃত্যুবার শিখি গেল আমাদের স্কুলগুলোর টিচারদেরকে বাংলা স্কুলের সব আমার এক ভাই ও আছে হাঁটছেন মিরপুর বাসিকে আল্লাহ হিস করে মালদার টিচারদেরও বাধ্য করছেন এই অন্তাররা দেখ হয়ে যাচ্ছে এই হচ্ছে হচ্ছে অলসতা লেগে গেছে ভালো লাগলো না অলসতা করবে কেন ওদের কাছে কি করা যায় আর তোমরা ভিতরে না। এদের একটা আকৃতি প্রকৃতি ভাস্কর্য নিয়ে চলে যাও ওইখানে গিয়ে তোমরা তোমাদের ঘরের মধ্যে রাখো রেখে এদেরকে সামনে রেখে তোমরা এবার করো এদেরকে সামনে রেখে এবার করলে তোমাদের এবার একটা অজুরি কল বাড়বে সবকিছু আসবে যদি সামনে রেখে করতে পারো আচ্ছা আমরা তো ভাস্কর্য বানাতে পারি না ওটা নিয়ে তোমাদের পেশন আমি ওই দায়িত্ব এই আমি করে দিচ্ছি শয়টা এই মূর্তি তৈরি করে দিল এই পাঁচজনের নেব বাড়িতে রেখে আর তারা উৎ বন্দীকি করতে আর ওদের মাধ্যম কাছে আল্লাহটা এই জেনারেশন যখন চলে গেল পরের জেনারেশন এসে দেখলে আমাদের বাব দেওয়া তো ঘরের মধ্যে এগুলো রেখে এবার করত। এদেরকে রেখে ইবাদত করতো তার মানে এদেরই ইবাদত করতে হয় সোজা শুরু হয়ে গেল তাকে ধরে রাখো ভুলে দেও না এক সাগর লক্ষ্যের বিনিময়ে আমাদের স্বাধীনতা আনলো আমরা তোমাদের এই জন্য হিনা নির্মাণ করে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ওইখানে গিয়ে বলে আমরা তোমাদের মুসলিম সন্তান গুলো আজকে সেখানে যাচ্ছে আমার ভাই তো যাচ্ছে আমার মায় তো যাচ্ছে আমার বাবাই তো যাচ্ছে তারাই যাচ্ছে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে নামাজ আর তিনটা নামাজ পড়ে তারপরে গিয়ে স্কুল দিয়ে তারপরে আসতে হয় প্রথম বিষয় হচ্ছে আমরা এদেরকে বলছি না বলা যাবে না এদেরকে দ্বিতীয় হচ্ছে ওখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করো তৃতীয়টা হচ্ছে এদের মাধ্যমে আল্লাহর কাছে চাও চতুর্থ পর্যায়ে গিয়ে ষোলো যায় বাদত শুরু হয়ে গেল বুঝতে পারছি শীতকে ধারাবাহিকতা শীত ধরা এদেরকে ডাক এদেরকে ডাকোয়ালামকে পাঠালেন তো এক নম্বর বিষয় হচ্ছে ওলা যাবে না সেই দিকে ধরে রাখার জন্য দ্বিতীয়ত হচ্ছে শ্রদ্ধা নিবেদন করার জন্য তিন নম্বর হচ্ছে এই তিনটার উপরে আছে তখন ছিল ভবিষ্যতের হচ্ছে তিনটাই হচ্ছে পাড়াবাড়ি স্মৃতি ধরে রাখতে হবে এই কি ছবি টামাতে হবে আমাকে স্মৃতি ধরে রাখতে হবে এই জন্য সৌদ নির্মাণ করতে হবে আমাকে স্মৃতি ধরে রাখতে হবে বাপের এই জন্য তার আমার সামনে আসতে হবে তিনটাই হয়েছিল দেশ দেবী যা তো কিছু পূজা করতেছে এই তিনটা ওদের মধ্যে জড়িত আছে এই তিনটা জড়িত খ্রিস্টানদের খ্রিস্টানদের জাহুল্লাহ রেবাদু গিয়ে দেখেন এই তিনটা জড়িত গীতা কেমন এইভাবে করে রেখে দিয়েছে সেদিকে এখন তো পীরের ছবি নিয়ে ঘোরাটা খরচ হয়ে গেছে জানুন না পীরের ছবি ঘোড়া ঘোরা পীরের ছবি সব সময় হবে আর নামা দাঁড়িয়েছেন মোটা হজ হচ্ছেন দিকে কিন্তু বীরদের বীরের মুহূর্তে মোটা হচ্ছে হতে পারে বীরের দিকে চিল্লা হাতে করছে নামাজের পরে বুড়ো মানে জিজ্ঞেস করলাম নানা বিষয়টা কি দিলো বকা বুঝে না সুঝে না কিছু তখন আমার হয় নাকি তখন আমার হয় নাকি বললো করতে পারে পীর আমার সামনে চলে আসছে সয়টা বাধা দিচ্ছে পি রা আমি যাতে মিলতে না পারি আমি এমন করতেছি একশো আবার আছে আবার যাই আবার দেওয়ার দেয় একশো কথা সত্য কথা মাঝে মাঝে কোনো বি আসছে তার কাছে বিশ্ব বা ওনার মধ্যে ডিভাইড সৃষ্টি করতে হচ্ছে ওইটাকে খেদায় সেই অবস্থাতে আল্লাহ সুল্লানু আলাই সালাতামকে পাঠালেন নু আলাই তালাতামকে আল্লাহ সুল্লান ওালেন তিনি আসলেন আর অবস্থাটা কি হলো প্রথমত হচ্ছে তাদের স্মৃতি চিহ্ন রাখো চিহ্নটাকে রাখো দ্বিতীয়ত হচ্ছে মাধ্যম আরেকটা হচ্ছে স্তম্ভ ভিড় আরেকটা হচ্ছে ইতিহাস এ জিনিস মনে রাখবেন আর এই সবগুলোর পিছনে মূল কথা যেটা সেটা হচ্ছে বাড়াবাড়ি বাড়াবাড়ি কারণে বাড়াবাড়ি অজ্ঞতার মুখেতে বাড়া হয়ে গেছে আসার পরে তিনি মানুষকে আহ্বান করলেন করলেন যে তোমরা ওগুলোর পূজা করো না পূজা করো নাকি ওগুলোর পূজা করো না তোমরা আমার মা পূজা করো নাকি বা অন্য কিছু করো আহ্বান করলেন আমার জাতি কি হলো তোমাদের অন্য অন্যকে ধারণ করছো কি হলো তোমাদের ও অবুদুল্লাহ তোমরা আল্লাহ ইবাদত করো ওদুল তোমরা আল্লাহ ইবাদত করো মা রকমাহিমুলার জাতি তোমাদের কি হলো দাওয়াতা ইসা দাওয়াতে সব নবীর থেকে আল্লাহ তারা এই দাওয়াত দিতেই পাঠালেন কি একমাত্র দাওয়াত সব নাকি আলীলা কোন এই দাওয়াত পাবেন না যে ঠেকেছে জাতি আসো আমার জাতি এসো আমরা সবাই মিলে এই যে তাগুটগুলো ক্ষমতায় আছে এদেরকে টেনে হিটে নামিয়ে আমরা ওইখানে ক্ষমতায় বসি ও আমার জাতি এসো ওরা দুর্নীতি করছে ওদেরকে দুর্নীতির মুখট উন্মোচন করে কোন রবি সমকাল প্রত্যেকটা নবীর যখন এসেছিলেন সমকালীন সময় আমি ওইখানে গিয়ে বসবো তুই তিন চুরি করিস কম চুরি করে ধ্যান করিস ধ্যান করিস তুই ওইখানে থাকার কোন ক্ষমতা নাই তুই তাগুক যারা তাকুক তুই এখান থেকে আমি আয় আমি আমার ওইখানে থাকার ক্ষমতা আমি ওইখানে থাকব। দেখেছেন কোনদিন বরং তাকে ওটা হলো তারা যদি আমাদের ওকে থাকতে দেন ও থাকুক ওখানে নজারি ওকে কিচ্ছু বলেন না বলেন যে তুই তোর মাহবুদ ওই মাহবুদুলোর এবার অন্যকে ছেড়ে দে এবাদত করছেন ওই যে দাওয়াতে সরকার বিরোধীটা করতে গেলে আলামত যদি এটা হয় যে সরকারের বিরোধিতা করলে খুব ভালো হক্কানি আলেন হক্কানি তাহলে বিএনপি তে যারা আছে সবচাইতে বড় সবচেয়ে বড় হকানি দল ওরা সরকারের যত বেশি করে করে বিরোধী দলের সেটা কেউ বেশি সমালোচনা করতে পারে সরকার সব বলে খোলাখুলি বলে আল্লাহ হক্কানি ছিল নাও শুনে তো তিনি তো কোনোদিন বলেনি আবুজাহের চুরি করে দুর্নীতি করে আবুজাহের মদ খায় আবু যাহ করে সেটা করে এই অপরাধ কিছুই না আল্লাহ দৃষ্টিতে কিছুই না আল্লাহ দৃষ্টিতে এই একদম কিছু না এবং যে অপরাধ গুলো আজকে তারা করছেন যদি শুধু মাত্র সব বাতের মাহুদ ছেড়ে দিয়ে এক আল্লাহকে মাহুদ হিসেবে ধরে নেয় তাহলে আল্লাহ তালা এই এই সব অপরাধ গুলোকে ক্ষমা করে সেখানে আল্লাহ তালা মেকিয়ে দিয়ে দিবেন জবাব দিয়ে দিবেন জবাব দিয়ে দিবেন আল্লাহ তালা ইসলাম ইয়াদিন উমার কানা কাবলা হুম যে ব্যক্তি তবে ইমান করবে আল্লাহ তালা তাদের পাপ গুলোকে পূর্ণ পরিবর্তন করে দিলেন অতীতের খুন করেছিলেন জাহেরি যুগে ইমান নিয়ে চলে এসেছেন খুনের মাপ খুনের মাপ সেখানে সব দিয়ে দিলেন মাপ খেয়েছিলেন সব দিয়ে দিলেন তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আসার পথ আমরা বন্ধ করছি না খুলে দিচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে এই যে নেতা নেত্রী যারা আছে আসতে পারতেছে না কারণ খালি কি করেন খালি ওকে ক্ষমতা থেকে টেনে নামাতে অস্ত্র ধারণ করেন বক্তব্য দেন আল্লাহ ছেলে যে করতেছে করুক দুর্নীতি করুক খাক ডাক যতক্ষণ পারে করুক তাদেরকে ডাক যে তুই যে অবস্থানে আছিস থেকে ফিরে চলে আয় এক আল্লাহরে বাদ উত্তর বিশ্বাস করেন আমরা মনে করি যে আলেমরা কোরআন পড়েন পড়ার অর্থ কি শুধুমাত্র এই গঙ্গন করা এটাকে পড়া বলে থেকে পড়া শব্দের অর্থ নিয়ে আসবেন দেখবেন বুঝে পড়াকে পড়া বলে ফেলাওয়ার বলে যেটা অর্থ বোঝা যায় যেটার মর্মুকু পড়ে ক্লাসে আজকে বিস্তার করা ততটুকু পড়ে আসে না বোঝাবার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য না আল্লাহ বিধানকে ভ্রমণ করার জন্য পড়ে না বুঝলেন কোরআন এটা যদি কোরআন গতকালকে আমাদের প্রোগ্রামে শুনছি লোহার কিছু কি আমার কি হয়ে আসতে যাচ্ছেন আমার শরীরে রক্ত মাছ সব ধরে যাচ্ছে আর সে বলছে যে মামা আমাদের কিছু ডাক্তার আপনাকে করে। এইখানে এইখানে সে বলছে জ্ঞানী ঘর থেকে আমাকে বললাম যে মামার একটা কোথায় চলে আসোনা একটু দেখি পাশে নাচ্তানি খাওয়ায় আবার দিলাম আর একদল একটু যাওয়ার পরে ও ইন্দিন করে কি যেন খুঁজতেছে জিজ্ঞেস করলাম কি হবে কি মামা কথা নাই আস্তে তুমি তো আমার মাথার শুনে লাভ নেই কেন শুনবে আমাকে শোনা তালা তুমি তোমার মতো করে যার কাছে তাদের শোনা বলছে আমি দুইটাকে দেখতে চাই আপনার টা কি মাতালা যখন আমাকে জিজ্ঞেস তেমন বললাম যে মাতালা দুই রকম হবে তোমার প্রশ্নের উত্তর হবে দুই রকম একটা হচ্ছে প্রচলিত ইসলামের মাতালা কতটা জানতে পারো জবাব জানতে পারো আরেকটা হচ্ছে অরিজিনাল জবাব জানতে পারো তুইটা কোনটা নিবা তুমি যদি প্রচলিত ইসলামের কারণে এটা আর যদি কোরআন আনিত নাও প্রকৃত ইসলামের কারণে এটা এই কথাটুকু ওরা মাথায় লাগতে লাগার পরেও কোরআন তর্জমা করা কোরআন তর্জমা পড়ে তিন মাসের মাথায় এসে দড়িয়ে ধরে কান্দছে মামা আল্লাহ তাদের চোখ খুলে নিতে বাড়ির ভিতরে মাজার দাদার এখন দাদার মাজার বাপ এখন আনছি সেটা আল্লাহ অনুবাদ করে নবীর আদর্শ করলে বিরোধী দলের ভিতরে আলেমা থাকে না সরকারি দলের ভিতরে আলেমন হওয়া থাকে না নবীর আদর্শ করলে সুলানের থেকে নবীদের তা নীতি করতে আর এইভাবে ডিভাইডেড সৃষ্টি হয় না পরিবর্তন হতে খুব অল্প সময় পরিবর্তন হওয়ার বিষয় কিন্তু হচ্ছে না কেন সেই অবস্থার মালি চলা তো চলামকে পাকালে নাল্লা তুল হান তিনি ইহা কম্লা মানুষকে আহ্বান করেছেন কোন আহ্বানটা পৃথিবীতে শ্রেষ্ঠ আহ্বান কোন আহ্বানকারী পৃথিবীতে শ্রেষ্ঠ আহ্বানকারী কোন বিষয়ে প্রথম সাক্ষ্য দিতে হবে কোন বিষয়ে প্রথম আহ্বান করতে হবে সেখানে আহ্বানটা কি হবে এই বিষয় ছিল আজকে আলোচনা আমরা ইনশাল্লাহ আগামীতে সে আলোচনা পেশ করব আল্লাহ তালা আমাদেরকে সে পর্যন্ত আয়া পাই করেন আল্লাহ আমাদের আমলে বর্ত দান করেন আমি আসলে দুঃখ প্রকাশ করছি বরফত দান করেন তাও এদের উপরে রাখেন দিনের উপরে বাঁচিয়ে রাখেন ইমানের উপরে মিথ্যা দান করেন আল্লাহর মামেলা আবার